ও বিষ্ণু পায়ৃষ্ণ প্রেষ্ঠায় ভূত শ্রীমে ভক্তি নমস্তে সারসতি দেব গৌরবূন্যি পাশ্চাশে শ্রীকৃষ্ণ চৈতন্যপুর গাধি গৌক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রামী যৌত প্রণতি করগেয় কৃপার চার্য সম্বন্ধে তার ক্ষেত্রে আমি আমি যখন প্রথমবার এখানে মায় পরে এলাম সেটা উনত্রিশ বছর আগে এটা উৎসবের সময় দোল দোল উৎসবের আমি শুনেছি যে প্রভুপাত বলেন আমরা সেই রকম প্রভুপাত বলেছেন অনেক শুনি আমি ঠিক জানি না প্রভুপাত সেটা বলেন কিনা কিন্তু শুনেছি যে প্রভুপাত বলেন যে ব্রহ্মচারীদের জন্যে সৃষ্টি জীবন হচ্ছে মায়া মায়াপ কিন্তু তার থেকে আরো অনেক ভালো আছে সারা পৃথিবীতে প্রচার করা তো আপনারা অতন্ত ভাগবান যে আপনারা এই সুযোগ পাচ্ছেন মায়া পরে বাস করা বাস করা মানে শুধু এখানে বাস করা থেকে বেশি লাভ হয় না আমরা ধামে আসি সেবা করতে আসলে আমরা এইভাবে এর আগে আমি মায়াপড়ে বাইরে ছিলাম এবং ভক্তরা আমার কাছ থেকে জিজ্ঞেস করেন এরপরে আপনি কোথায় যাবেন আপনার পরিবর্তী কার্যক্রম কি আছে আমি বললাম যে আমি মায়াপড়ে যাব কিন্তু আমরা শুধু বললাই না শুধু আমাদের ইচ্ছা অনুসারে মায়াপড়ে যেতে পারে না তো বললাম যে ধাম ঈশ্বর এবং দাম বাসিদের কৃপা যদি থাকে তাহলে আমি কিছু দিন। মায়াপ ধামে থাকতে পারি এবং কিছু আসল ধামবাস হচ্ছে আমি সনন্দ সুকত বার্ষী রাধিকা মাধ চরণ দাসী অপ্রাকৃত চেতনায় আমরা এই অপ্রাকৃত ধাম যার মধ্যে সবকিছু অপ্রাকৃত আছে ভূমি অপ্রাকৃত আছে আকাশ আছে সবাই যারা থাকে সবাই আছে। তো আমাদের বুদ্ধি এবং শিব বৃত্তি সম্পূর্ণ ভাবে অপ্রাকৃত হয় তাহলে আমাদের প্রকৃত ধাম হতে পারে এর জন্য আমাদের মায়াপ বাস না শ্রেষ্ঠ উচিত ধাম বাস করতে তো আপনারা সবাই ব্রহ্মচারী আশ্রমে আছেন ব্রহ্মচারী জীবন শ্রেষ্ঠ আছে আধ্যাত্মিক উন্নতির জন্য। ব্রহ্মচারীগ্রী হ্রান্ধপ্রাস্ট সন্ন্যাসী ভগবানের চৌকে ভগবান দেখছেন যে ভাজ্যই সেই বড় অভক্তহীন আমাদের স্তৃতি বড় নাসমে সেটা আমাদের আধ্যাত্মিক উন্নতি মাপ নয় তবু ব্রহ্মচারী জীবনে আমাদের বিশেষ সুযোগ আছে সেবা করা এবং ভাব উন্নয়ন করা চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের বৃত্তি আছে কীর্তন কিন্তু কিরকম কীর্তন দেয় কীর্তন যা আমরা ওই গেইটের বাইরে সব টিভি স্ক্রিনে দেখতে পাই সেই রকম কীর্তনে মহাপ্রভুর কীর্তন নয় আসল কীর্তন হচ্ছে অনাবিলা শূন্য শিব যুক্ত এবং চিনাদ আপি সুনিজ ভাবযুক্ত তো ব্রহ্মচারী আশ্রম সৃষ্ট এই প্রকৃতা কীর্তন ভাব উন্নয়ন করার জন্য কারণ ব্রহ্মচারীদের কোন ভৌতিক প্রতিষ্ঠা হচ্ছে না গৃহস্থ হতে পারে গৃহস্থরা তো গ্রাম পঞ্চায়েতে কি বলে না ধনী হতে পারে এবং এইভাবে বড় জমিদা হতে পারে এইভাবে তার ভৌতিক প্রচেষ্টা হতে পারে এবং সন্ন্যাস আশ্রমে চিনিস ভাব অভ্যাস করো খুব কঠিন কারণ সবাই মনে যারা ধার্মিক তারা সন্ন্যাসীদের করে এবং চেষ্টা করে সন্ন্যাসীদের সেব করতে কিন্তু ব্রহ্মচারীরা সেই রকম নয় ব্রহ্মচারী ব্রহ্মচারী জীবনে মুখ্য লক্ষণ হচ্ছে সেব দাসত্ব ব্রহ্মচারী গুরু কোলে পছন্দান্ত গুর হৃত দাসবান নিচ গুরু সুদৃঢ় সহৃদ তো নিজ ভাব দাস ভাব এই হচ্ছে ব্রহ্মচারী জীবনের দুই মুখ্য লক্ষণ যা আধ্যাত্মিক জীবনের জন্য সম্পূর্ণভাবে অনুকূল আছে আমি বড় আমি প্রভু এইভাবে চিন্তা করা ভাবনে কারণ ব্রহ্মচারী জীবনে আমি দাস আমি ছোট আমি নিচ এই মনোভাব আনার জন্য ব্রহ্মচারী জীবনে আভ্যাস করা দরকার যাতে আমরা বুঝতে পারি যে আমি কিচ্ছুই নয় আমি শুধুমাত্র গুরুদাস এবং আমার মুখ্য ধর্ম আছে গুরু সেবক করতে এইভাবে আচার্যানমান সার্বদেবময় গুরু এই দুই শ্লোক ভগবতের শ্লোকে। এই দুই শ্লোক থেকে আমরা বুঝতে পারি ব্রহ্মচারীদের কি মনোভাব হওয়া উচিত গুরু কৃষ্ণ থেকেই তিনি হচ্ছেন ভগবানের প্রিয় ভৃত্তি তো বুঝতে হবে এবং গুরু কৃষ্ণ থেকে অভিন্ন মেনে তা অনাবিল সমার্পিত সেবা করতে হবে এবং এইভাবে কলে সারা জীবনে তো অবশ্যই তার ফল হবে কি ফল হবে কৃষ্ণ সন্তুষ্ট হলে আর কি বঞ্চিত আছে সেটা জীবনের সংসিধি তো বিশেষ করে মায়াপড়ে ধাম ধাম বাস করে ব্রহ্মচারী জীবন পালন করা খুবই উপযোগী আছে কৃষ্ণ ভক্তি জীবনে উন্নত হওয়ার জন্য এবং আপনারা যদি সুযোগ পান মায়াপড়ে বাইরে প্রচার করতে যেতে সেটাও ভালো সেটাও মায়াপ যেমন আমাদের প্রিয় শিল প্রভুপাদ বৃন্দাবনে বাইরে গেছেন বৃন্দাবনে মহিমা সারা পৃথিবীতে প্রচার করতে যা দ্বারা প্রভুপাদ প্রচারে দ্বারা এই কন অনেক অনেক লোক সার পৃথিবীর লোক বৃন্দাবনে যান তো এইভাবে শিলপ্রভুপাদ বৃন্দাবনে বাইরে গিয়ে বৃন্দাবন ধামে এবং বৃন্দাবন না সর্বতম শিব করেছেন তো ভালো হবে আপনারা আদেশ পেয়ে বাইরে যেতে পারেন কিন্তু বুঝতে হবে যে আমাদের ধাম আমাদের আস বাস হচ্ছেন এই ধরণে অপরিচিত লোকের সঙ্গে যদি প্রথম বা মিলন হয় আমি জিজ্ঞেস করে। আমার বাড়ি কই তো আমরা সবাই উত্তর দিতে পারি যে আমার কোনো নিজে বাড়ি নয় কিন্তু মহাপ্রভুর বাড়িতে আমি দাস আনুদাস আছি এটা আমার বাড়ি আর জন্মস্থান কথায় মায়াপ সার্টিফিকেট এলাকা আছে দার্জিলিং তো কি আসল জন্ম এখানে আছে আমাদের আধ্যাত্মিক জন্ম মায়াপ এবং কার্ম জন্ম কার্ম আছে আমি দিব্যম অনেকে জিজ্ঞেস করে কি ওই ওই ভক্তি জীবনে আসার আগে আপনি কি কি উত্তর দিতে পারি কোন জীবনের সম্বন্ধে জিজ্ঞেস করেন আমি যখন যখন কুকুর ছিলাম কুকুরে কাজ করেছি যখন বিলি চেলাম তো বিলির মতো কাজ করেছি আমার আসল জন্মা এবং আসল কারণ আছে মায়াপ এবং থাকুন আশ্বর গড় চরণে থাকুন কথাও যান না মহাপ্রভু ভক্তদের আদেশ অনুসারে তো সুযোগ পান অনত্র প্রচার করতে তো সেটা নেন কিন্তু কখনো মহাপ্রভুর চরণ সেই ত্যাগ করা উচিত নয় আরেকটা কথা বলো উচিত যে আমি বলছি সুযোগ পান অন্য জায়গায় মহাপ্রভুর প্রচার করতে নেন এই বুঝতে হবে যে আধ্যাত্মিক উন্নতির জন্য না আমেরিকা থেকে ফিরে আসছি এবং অনেক ভারতীয় এবং মায়াপ ভক্তরা সংজ্ঞাপা সেখানে কিন্তু যারা এখানে থাকে তারা এবং মনে এই তো দূর বাইরে না যান সার অনেক আধ্যাত্মিক স্থিতি আরো অনেক ভালো আছে যারা বিদেশে যায় তো সার মায়া গ্রস্ত হয় অনেকে মানে মন্দিরে আসে এবং কীর্তন করে একবার সপ্তাহে তাছাড়া ধন হচ্ছে অনেকে তো ভালো হয় মহাপ্রভুর শিব করুন এবং এই ভাবে এই সোন সুযোগ সিদ্ধ করুন এবং থাকুন চির যারা মায়া পড়ে থাকে সারা জীবনে তারা পরিবর্তী জীবন কম জায়গা হবে পড়ে এই হচ্ছে ধাম এবং যারা এখান থেকে মহাপ্রস্থান করে তাদের কোথাও যাওয়া হয় না শুধু মাত্র দেহ পরিবর্তন করা হয় প্রাকৃত দেহ ফেয়ে তারা মায়াপড়ে যান এই মায়াপ সেই মায়াপ তো এখানে কয়েকজন ভক্ত আছে যারা অনেক বৎসর ধরে মায়াপ বাস করেছেন তারা প্রকৃত ধাম তাদের কৃপাল কৃপা আমরা মারছি যাতে আমরা ও ধাম করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে কৃষ্ণ